স্মিলহ মির উল্ধিল বসে অনবমনি ওসুবহ নিয়ম অনমিনল كتاب الله دستور و خير الخلق اسوتنا بسنته جنان نوري ليهدي الحق ارشدنا كتاب الله دستور و كتاب الله دستوري وخير الخلق أصوتنا بسنتهن جبانوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن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 الله أما بعد فقد قال رحمه الله تعالى بسم الله الرحمن الحمد لله أرسل رسوله ودين الحق على الدين كله وكفى بالله রসুল بعد ওষদরিকশ্ মহমদন আবদ রসুল তসলিম মজিদ আবাদ ফহ আতাদফরকমসনত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 ঘোষণা কিভাবে হয়েছে জানা নেই ত্রিশ যদি আল্লাহ খুব তাড়াতাড়ি এই সাপ্তাহিক এই কোর্সে দর্শে আমরা এই সংক্ষিপ্ত কিতাবটি আকিদা আল ওয়াসে এই কিতাবটি আমরা শেষ করব এত সংক্ষেপে নয়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 কে বলতে পারেন শেখল ইসলাম এবমা এটা তার প্রসিদ্ধ নাম শেখুল ইসলাম তার উপাধি হ্যাঁ বড় বড় আইমাইকেরামরা ওলামাইকেরামরা তার এই উপাধি দিয়েছেন উপাধি নিজে থেকে নিয়ে নেওয়া নয় অথবা কারো ব্যক্তিগত দেওয়া নাই কোরআন সন্নাহ আলেম আলমার যুগে যুগে তাকে ইসলাম খেতাব বা উপাধি দিয়েছেন তার দাদির নাম ছিল তাই না দাদির সাথে সম্পৃক্ত করে ইবিন তাইমিয়া বলে পরিচিত তিনি তার আসল নাম কি মাসা আল্লাহ ভালো বলতে পারছেন আহমদ আহমদ না কি আমাদের দেশে নাম উচ্চারণ কিন্তু আহমদ এটাও ভুল আর আর একটা হচ্ছে আহমেদ ইংরেজি থেকে নেওয়া ইংরেজিতে লিখে কি আহমেদ লিখে এম ইডি যার ফলে আহমেদ বলে ভুল আহমেদ নাই আহমদ অবশ্যই আহমদ আর সুসংবাদ দিচ্ছি ইস আলিস বলছেন বেরাসুলিন এক রাসুলের ইয়াতি মিমবাদী যিনি আমার পরে আসবেন ইসমহ আহমদ যার নাম হবে আহমদ আহমদও নয় আর আহমেদও না সদ্য করে নাম বলেন হ্যাঁ আমার নামে এত বিকৃতি আছে তার মধ্যে এটা একটি মোহাম্মদ হয় মুহাম্মদ দেশি মান আর না হইলে নন মুসলিমদের কাছে কাফেরদের কাছে মোহাম্মেদ প্রভেট না মুহাম্মেদ নয় রসুল্লাহ তাই না জি মনে নাম জৈনুল আবেদিন নাম জোকে কি বলে জল আব্দুল বহু নাম ভিত আহমদ ইবিন আব্দুল হালিমা রহমা রহমা তার কিতাবের নাম আল আকিদ ওয়াসে আল আকিদ আ এই কিতাবের নাম যে নাম এই নামের অর্থ করতে গিয়ে এক অনুবাদক ভুল করেছে হ্যাঁ মধ্যম পন্থীদের কত ভুল বুঝেছে ওয়াসেত হ্যাঁ ওয়াসেত মানে হচ্ছে মধ্যম পন্থা না ওয়াসেত মানে মধ্যম পন্থা না ওয়াসাত মানে মধ্যম পন্থা যা আল্লাহ ওয়াসাতা এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী পন্থী করেছি আল্লাহ বলছেন ওয়াসাত যদি মধ্যম পন্থীদের আকিদা হইত তাহলে কি আছে তো এই অর্থ অনবাদক একজন আল তর্জমা করতে গিয়ে ভুল করছে এই সম্ভব জ্ঞান না থাকার কারণে তো আসলে আকিদা ওয়াসেতিয়া কেন এই কিতাবের নাম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 একটি শহর রয়েছে ওয়াসেতের অধিবাসীরা তাইমা রহমতুল্লাহ জামাতের আকিরা সম্পর্কে জানতে চেয়েছিল তাদের উত্তরে এই কিতাবটি দেখেছেন এটা একটা চিঠির উত্তর হ্যাঁ আকিদা জামাত সম্পর্কে তাদের উদ্দেশ্য করে লিখা এগুলো লিখা তো যেহেতু তাহলে ওয়াসেত মানে মধ্যম পন্থা না এখানে কি ওয়াসেত নামক শহরের লোকদেরকে পাঠানো আকিদা যে আকিদা লিখে পাঠানো হয়েছিল এই কিতাবের লেখকের নাম জানলেন তার জন্ম কখন আর এনতেকাল কখন জন্মশাল কার জানা আছে তার জন্ম ছয়শ একষ্টি জন্ম এনতেকাল হচ্ছে সাতশো আঠাইশে তো কত বছর বয়স হতে পারে তাহলে হিসাব করেন দেখি একষট্টি থেকে নিয়ে এদিকে হচ্ছে মোটামুটি চল্লিশ চল্লিশ বছর ধরে হ্যাঁ আর ওইদিকে আঠাইশ চল্লিশ আর আঠাশ কত হবে হ্যাঁ আটষট্টি মোটামুটি সাতষট্টি থেকে আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি অধিকাংশ ওম্মতের বয়স হচ্ছে ষাট থেকে সত্তরের মাঝে নবী কেরি মিসাল্লাহিস্লাম বলেছেন নাবি সালাম বয়স হচ্ছে তেষট্টি আহ বাক সিদ্দিক রাজি আল্লাহ বয়স হচ্ছে বয়স হচ্ছে হরপর তেষট্টি তেষট্টি অধিকাংশ লোকের বয়স আর অধিকাংশ আপনারা ৪০ পার করে গেছে তারা বেশি দিনের সময় নেই আপনি যেখানে ৪০ পার হয়ে গেছে আর বাকি সামনে তাহলে আছে বা কতদিন ২০ বাইশ বছর কল্পনা করি না আমরা শুধু মনে করি ও পাশের লোকটা মারা গেল আমার মনে মত আসবেই না নিজের কথা কখনো ভাবেন না আপনারা এ হচ্ছে বর্তমান অবস্থা সরাসরি এখন আমরা কিতাবে যাই কালাল মহাসান লেখক বলছেন পরম করোনামাই আর অতি দয়ালু আর রহমান আর রাহিম বিসমিল্লা দিয়ে এই কিতাব শুরু করেছেন আর তারপরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ মানে বিসমিল্লা উল্লেখ করেছেন আর যদিও হাদিস এবং অন্যান্য আরো তার আগের মহাদিসরা পরে মহাদিসরা প্রায় সকলেই জয়ীব দুর্বল বলেছেন দুর্বল হাদিস যদি শুধু ওইটি দলিল থাকতো তাহলে তো দুর্বল হাদিস চলবে না কিন্তু আমাদের কাছে যে কোনো ভালো কাজ বিসমিল্লা দিয়ে শুরু করার ক্ষেত্রে দলিল রয়েছে। না? হাদিস নাই যায় আসে না যেমন আমাদের কাছে প্রথম দলিল হচ্ছে করানি কেরিম করানি কেরিম প্রত্যেকটি সুরা শুরু করা হয়েছে বিসমিল্লা দিয়ে একমাত্র সুরায় ত কারণ উল্লেখ করা হয়েছে যত রাজা বাদশাহ শাসকদেরকে ইসলামের দাওয়াতেন সেই চিঠি শুরু হয়েছিল কি দিয়ে বিস্মিল্লাহ রহমান রহিম তাই না সালাম চিঠি লিখেছেন বিলকিস ইসলামের দাওয়াত দিয়ে চিঠির প্রথম কি ছিল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 এই মর্মে যেকোনো কাজে যদি শুরু না করা হয় তা বেহামদুল্লাহে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দিয়ে ফাহু আকতা সেটা বরকতবিহীন হয়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 ইহাদ সম্পর্কে বলছেন যে ইহাদংশ অত্যন্ত দুর্বল ইহাদ আলামা নাসিদ আল রহমতুল্লাহ আলের তাতে প্রথম নম্বর হাদিস শুরুতে তিনি আলোচনা করেছেন মিলনার অর্থ করলাম তাই না বিসমিল্লা অর্থে একটা প্রশ্ন আমরা যে বিসমিল্লা মানে কি শুরু করছি আর ইসম মানে আল্লাহ বিসমিল্লাহ বা ইসম আল্লাহ বা যুক্ত ইসম আর আল্লাহ বিসমিল্লা তাই না আল্লাহর নামের সাথে সব থেকে অর্থ হলো তাই না আল্লাহর নামের সহিত তো শুরু করছি কথা করতে পেলেন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 আশরাও আল্লা শুরু করছি এটা যে যেকোনো কাজের ক্ষেত্রে এই শব্দ চলবে খুব সহজ আর কোন বলেছেন যারা ভাষাবিদ বা ব্যাখ্যাারী তারা বলেছেন যে যেই কাজটি আপনি শুরু করতে গিয়ে বিসমিল্লা পড়ছেন ওই কাজের অনুপাতে ওখানে ফেল বা ক্রিয়া উজ্জ্ব মানবেন যেমন আপনি খাওয়া শুরু করছেন তখন ওর বিসমিল্লাহে আমি খেতে শুরু করছি বিস্মিল্লাহে আক্তব আমি আল্লাহর নামে লিখছি আল্লাহর নামে কি করছি লিখছি রাহমান এবং রহিম দুটোর মানে হ্যাঁ উভয় কালের রব্বুল আলমিনের দয়া কে সামিল এক এই দিক থেকে দুনিয়া আখেরা দুটোকে সামিল রহমান উদ্দিনিয়াওয়ারি মহা দুনিয়া আখেরাতের আর আর একটা হচ্ছে যে মুসলিম কাফের সৎ অসৎ সকলের উপর যে আল্লাহর দয়া সমস্ত দয়াকে সামিল পরম করুন এই জন্য কোন ব্যক্তিকে রহমান বলে ডাকা যাও রহমান ভাই মিস্টার রহমান বল হারাম হারামটা বলা বলাই যাই এত ব্যাপকতা আছে মোবাইল লাগা অর্থের এত ব্যাপকতা আছে কিন্তু কারণ নাম অত্যন্ত হচ্ছে আব্দুর রহিম হওয়া রহিমের বান্দা তাই না রাহিমের বান্দা কিন্তু কাউকে আর রাহিম না বলে যদি বলে রহিম শুধু রহিম নাকেরা করে করে আলিফুল ছাড়া রহিম দয়ালু অমুক ব্যক্তি বড় দয়ালু হ্যাঁ অমুক দয়ালু বলা যাবে জাহেজ আছে কিন্তু ফোলানুর রহমান আরাম বলো জাহেজ না বুঝছেন না কোন ব্যক্তির নাম যদি রহিম খান হয় জাহেজ যদি অনুত্তম আব্দুর রহিম খান এটা শুদ্ধ উচিত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 রৌ ব্যবহারিত হয়েছে রহিম ব্যবহারিত হয়েছে আমার পিতা খুব দয়ালু বলছে নাংলায় আরবি ক্লাস হচ্ছে এটা দিলাম আরবি যারা রবিবার ক্লাস আছেন আমার বাবা বড় দয়ালু কি বলবেন আবিরমন কবির দরখানি রাহিমন মানে বড় দয়ালু হ্যাঁ অতি দয়াল বলছেন নাহিম বললেন কিন্তু এদের নাম রাহিমা রাখছেন থেকে পুরুষ রহিম আর মহিলা হচ্ছে রাহিমা রহিমা খাতুন কি অর্থ দুটোর শুধু লিঙ্গের পার্থক হোক अल्लाह आल्लाकेला मान हम एला मान कि আল্লা মানে হচ্ছে মাহুদ আর তিনি হচ্ছেন সত্য মাহবুদ সত্য উপাস। তো রহমান আল্লাহ রব আহ দুনিয়াতে কাফের ওপর দয়া করেন তাই না আল্লাহ রহমান কাফের ওপর দয়া করেন আর মুসলিমের উপর দয়া করেন সাথে কেন খবিন এবং তার করেন যাতে করে মহান আল্লাহ তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে যান ওয়াকানা বিমেন রাহিম এবং তিনি বলছেন যে রাহিমাতিল বলছেন যে যিনি বিশেষভাবে দয়াকারী বা দয়ালু বিলেন মমিনদের উপর আর রহমানের অর্থ মুসলিম কাফের এছাড়াও যত মখলুকাত রয়েছে সবকিছু অস্তিত্ব পেয়েছে এবং সবকিছুই আপন আপন জায়গায় পরিচালিত হচ্ছে আহ যেগুলো জীব সেগুলো বেঁচে আছে আল্লাহকে রিজিক পাচ্ছে আল্লাহর আল্লাহর দয়া তারপরে আমরা হামদে ফিরে আসি আল্লাহ লেখক বলছেন অথবা যে কোনো জায়গায় যখন আলহামদুল্লা দিয়ে শুরু করি সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদ থেকে অর্থ আসে এই আলিফলাম থেকে আলিফলাম আরবি গ্রামারে কয়েক প্রকার তার মধ্যে একটা প্রকার হচ্ছে যে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 সত্য জীবন বিধান নিয়ে সত্য দিনের অর্থ বাংলায় ধর্ম করা অসম্পূর্ণ অর্থ যার ফলে দিনই করুন এবং দিনের ব্যাখ্যা করুন কারণ দিন ইসলাম আর মানুষের অন্যান্য ধর্মগুলি মানুষ ধর্ম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 ধর্ম তাদের উপাসনালয় সাথে হিন্দুদের ধর্ম বারো মাসের তেরোটা পূজা করলে হিন্দু হয়ে যায় বা নামে বললে যায় শুধু কাজে কর্মের লাইফে কিছু থাকার না থাকুক জাতিতে হিন্দু হিন্দু ও জীবনেও যদি হিন্দু ধর্মের কোনো পূজা পাঠনা করে তাও হিন্দু তাই না কিন্তু মুসলিম কি তাই হ্যাঁ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান নাকি দেয় মুসলিম হইতে হবে এবার বন্দীতে মুসলিম হইতে হবে আখলাখ চরিত্র আদান প্রতিটি ক্ষেত্রে অন্য অন্য ধর্মে তা নেই মুঠেই নেই সুতরাং দিন মানে ইসলামের ক্ষেত্রে দিন ইসলামকে ইসলাম ধর্ম বলা অসম্পূর্ণ অর্থ শুধু মানুষের অন্তরের সাথে যাব এটা হচ্ছে যারা ধর্ম নিরাপেক্ষে বিশ্বাসী ধর্মের বলবে সেটা আপনার ফ্যাক্টর আপনার নামাজ না হ্যাঁ জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল দিন ইসলাম সুতরাং দিন ইসলামকে দিন ইসলাম বলবেন ইসলাম ধর্ম বলবেন না হলে ইসলামের জীবন বিধান জীবনের প্রতিটি ক্ষেত্র হ্যাঁ আমরা জীবন বিধান বলে আবার ওই যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের অর্থ বুঝাতে চাইছে না কারণ ওরা ইসলামকে আবার ফুল করে ইসলাম হচ্ছে। এটা এটা ভুল ধারণা তাদের ভুল ব্যাখ্যা কিন্তু জীবনের প্রতিরিক্ষে ইসলামকে আপনাকে ফলো করতে হবে আর সেটা শুরু করতে হবে আপনার আকি দেয় বিশ্বাস থেকেই এর নাম হচ্ছে দিন হাক আরেক জায়গা রয়েছে কোথায় সুরায় সুরাই রয়েছে হ্যাঁ জি দিনুল হক কয়েক জায়গা রয়েছে তো এই যে একাধিক জায়গায় রয়েছে আলহদা আল্লাহ হেদায়তীকে আর দুটোর ব্যাখ্যা রয়েছে আলহদা মানে হচ্ছে আল এলোর উল্লামকে আল্লাহ উপকারী জ্ঞান এলম নিয়ে পাঠিয়েছেন এলম দিয়ে পাঠিয়েছেন হক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 রসুলকে আল্লাহ আক্রবুল আলমিন হ্যাঁ কি দিয়ে পাঠিয়েছেন হেদায়ত উপকর্ম দিয়ে পাঠিয়েছেন একজন মুসলিম জন্য আল এলম নাফে লাগবে ও আল আমলে লাগবে আর তারপরে তখন দাওয়াতের পালা যা আসরে বলা হয়েছে তাই না এই জন্য আল্লাহ তোমার কাছে কবুল হয় জি কোন আমল কবুল হবে আমল হচ্ছে সলে আর আমল সলেহার জন্য দুটো শর্ত রয়েছে কি হ্যাঁ একমাত্র আল্লাহর জন্য হবে তাহলে এই যে ওয়াহ এলম দান করেছেন এবং সে অনুযায়ী আমল নিয়ে পাঠিয়েছেন রসুলামকে যার বাস্তবায়ন করেছেন নবী সালাম কি জন্য মুসলিমরা কমজোর থাকবে না লিউজ হেরাহু আলা করলে যাতে করে আল্লাহ রব আল সেই সত্য দিনকে বিজয়ী করে দেন লিউজ হেরাহ জয়ী করে দেন আলা করলে সমস্ত মতবাদের ওপর সমস্ত পথ ও মতের ওপর সমস্ত দিনের ওপর মানুষে তৈরি করা হোক অথবা অন্য আসমানি খিতাব যেগুলি রয়ে থাকে সেগুলি হোক সমস্ত অথবা মানুষের তৈরি করা যে কোনো থিওরি হোক সমস্ত পথ ও মতের ওপর আদর্শের ওপর আল্লাহ রবুল্লা আলমিন সত্য দিনকে হ্যাঁ বিজয় দান করতে চান অথবা রসোর সাল্লা সাল্লামকে তার ওম্মত বিজয় দান করতে চান এই উদ্দেশ্যে ও কফা বিল্লাহ শাহিদা এবং মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট বা শব্দটি এখানে অতিরিক্ত এই জন্য বা এর অর্থ হবে না বা মানে সঙ্গে বা বায়ের যে বিভিন্ন অর্থগুলি হতো ওগুলো অর্থ কাল্লাহ শাহীদ মানে কাফা আল্লাহ শাহিদা আল্লা সাক্ষী হিসাবে যথেষ্ট আল্লাহর চাইতে বড় সাক্ষী আর কি হইতে পারে না এই কথা যে সাক্ষ্য প্রদান করছেন যে ইসলাম আল্লাহ দিয়েছেন জন্য দিন হক এবং হেদায়েত। যে আল্লা ছাড়া কোনো সত্য মাহুদ নেই ওয়াহাদ এক শরিক নেই এর আরম্ভে অতহিদা এই যে সাক্ষ্য প্রদান করছি এই কথার অঙ্গীকার করতো এবং তৌহিদের সাথে সাথে তহিদ প্রতিষ্ঠার সাথে এবং তার সাথে সাথে অঙ্গিকার করে সাক্ষী অনেক সময় দিচ্ছেন কিন্তু যেমন বিশ্বাস তার সাথে সাথে মুখে যে আপনি স্বীকৃতি দান করছেন সেটা আপনার অঙ্গীকার আর অন্তরে তহিদ প্রতিষ্ঠা কাজে কর্মের তহিদ প্রতিষ্ঠা তো এই শাহাদাত এইভাবে তিনি এখানে উল্লেখ করেছেন দুটি শাহাদাত একটি হচ্ছে আল্লাহ ত্তর শাহাদসুলের আর সাক্ষ্য প্রদান করছি তার আলী তার তার পরিবার বর্গের ওপর ওসাল্লাম তসলিমা এবং সালাম বর্ষিত হোক সালাত এবং সালাম বরশিত হোক তসলিম মজিদা অতিরিক্ত সালাম তার সালাম দুটো কথা কেন উল্লেখ করেছেন মহান আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ রহমত বর্ষন করেন রহমতের দোয়া সালাতের আর ফেরিস সালাদ পেশ করো মানে রহমতের দোয়া করো আল্লাহ সাল্লাহ আলহাম্মদ আল্লাহ আলহাম্মদ রহমতের বরকতের দোয়া করছেন ও সাল্লিম এবং যথাযথ সালাম পেশ করো তাহলে দুটো হুকুম সালাত এবং সালাম পেশ করো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 দিতে পারবেন না যেই সাক্ষী অন্তর থেকে যা বিশ্বাস করেন তা মুখে বলছেন এবং যা মুখে বলছেন অন্তর্শ্বাস রাখেন তার বাস্তবায়ন করবেন আপনি এই হচ্ছে আসল সাক্ষ্য প্রদান আল্লাহর এবং নবী মহাম্মাল আম্মাবাদ তারপর বলছেন যে অতপর আম্মাবাদ মানে অতপর মানে কিসের পর হ্যাঁ হ্যাঁ নবী করিমসাল্লা যে চিঠি করে লিখতেন না ওগুলো তো আম্মাবাদ ব্যবহার করতেন সুতরাং রকম প্রথমে কিছু বলে তারপরে কোন কথা শুরু করছেন হয়তো নতুন কথা তখন বাদু বা ক্ষুদাতে বক্তব্যে আমরা প্রথম সুন্নতি ক্ষুদড়ে নিয়ে আমার মানে এই যে আল্লাহর প্রশংসা করলাম নবীলাম পেশ করলাম তারপরে আমার কিছু কথা আছে অথপর যে আম্মা বাদু। জি অত আসল বিষয় বস্তুটা এখন আছে বিশ্বাস নাজাত প্রাপ্ত দলের ফিরকা মানে দল আর মানে দলের আল মানসুরা যে দল সাহায্য প্রাপ্ত এলা কে আমি কেমত হওয়া পর্যন্ত কোন দলের কথা বলেছেন দুটো গুণ বলেছেন একটা হচ্ছে ফিরকা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 আর কি দলের সবগুলি দল জাহার নামে যাবে ইল্লা ওয়াহেদা এই একটি দল ছাড়া এই একটি দল তাহলে জাহার নামে যাবে জাহার থেকে নাজাদ পাবে মুক্তি পাবে এই দলটি হচ্ছে আল ফেরকা ফেরকা দলের লক্ষণ বলে জামাত বলেছেন জামাত কাকে বলে আসবে ইনশা আল্লাহ জামাত আব্দ উক্তি আসছে একাও যদি থাকে হকের সাথে আর হক হচ্ছে কোরআন এবং সহিহি ওই হচ্ছে একাই গোটা দেশ গোটা বিশ্ব মুশ্রিক ইন্না ইব্রাহিমা কানা উম্মা নেতা হানিফা আলামিয়া কুমিল্লি তো জামাত মানে বড় দল জামাত মানে হকির উপর প্রতিষ্ঠিত যে মুক্তিপ্রাপ্ত বা নাজ দল কিসের থেকে নাজাত এই দল পরকালে জাহান্ন থেকে নাজাত পাবে নাজাদ আর দুনিয়াতে শির্ক থেকে নাজাদ মুক্তিপ্রাপ্ত গুমরাহি থেকে নাজাদ প্রাপ্ত দুনিয়া তো নাজাদ প্রাপ্ত হ্যাঁ কিসে থেকে মিনা দলাল গুমরাহি থেকে একদিকে নামে গোনা করছে আরেকদিকে বেনামাজি বে আর বলছে আমি শিরকি আকিতা রাখি না বেদাতি আকিতা রাখি না তো নজার পাবে নাকি রোজা রাখেনি রমজান মাসে বলছে আমরা কবর মাজার এইসব শির্ক বেদাত সব বিশ্বাস করি নাজার পাবে নাকি নাজাদ প্রাপ্ত দল নাই ফিরকা নাজিয়া আর আখেরাতে জাহান্নাম থেকে নাজাদ পাবে আল্লাহর আজাব থেকে নাজাত পাবে এছাড়াও দুনিয়াতে আল্লাহ রব আলিনের আজাব রয়েছে পাপিদের জন্য সেসব আজাব থেকে যেই দল নিরাপদ মিনাল হালাকে কে ধ্বংস হওয়া থেকে শুরুর আর অনিষ্ট থেকে দুনিয়ায় এবং আখেরাতে দুনিয়াতে ধ্বংস হওয়া থেকে যে গোমরা ধ্বংস হয়ে গেলাম হারাম কাবিরা থেকে বাঁচা নেই কিছুই নেই আল্লাহর ভয় নেই এর চাইতে ধ্বংস এই সমস্ত থেকে এই ফিরকা বেঁচে থাকবে আখেরাতা এবং তারা সৌভাগ্য হাসিল করবে আর সাহায্য প্রাপ্তি রয়েছে জয়ী থাকবে বা সাহায্য প্রাপ্ত মানসুরা এই মানুষরা শব্দটি কোনো জায়গায় জাহেরিন কোন হাদিস বিজয়ী থাকবে আর এখানে মানুষরা সাহায্য এই মানুষরা শব্দটি এই সর্বদা একটি দল সারা পৃথিবীতে গুমরাহি যদি ছে যায় এইবার নিশ্চিন্ন হয়ে যাবে না ছড়িয়ে ছিটিয়ে মুসলিম থাকবে এবং প্রত্যেক দেশে থাকবে সহিদার এ কথা ভাবে না যে সহিদার লোক মানে শুধু আরো বাংলাদেশও গ্রামে গ্রামে সহিদার লোক পাবেন ভারতেও নেপালেও সহিদার লোক বন জঙ্গলে খুঁজে পাবেন আপনি আছে কোথাও আছে ভবিষ্যৎ দল আলাল হাক্কি মানুষেরা সত্যের ওপর সাহায্য প্রাপ্ত থাকবে বা জাহেরিন বিজয়ী থাকবে লাই রহমান খাজাল যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে অসহায় ছেড়ে দিতে চাইবে সাহায্য করবে না একা ছেড়ে দিবে আপনাকে কোন ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না বাড়তেই থাকবে আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত আল্লাহ নির্দেশ অর্থাৎ কেমত আসা পর্যন্ত কেয়ামত না কারণ একেবারে কেয়ামত পর্যন্ত থাকবে না সেই হাদিসে রয়েছে যে কেয়ামত কায়ম হবে একমাত্র একেবারে নিকৃষ্ট মানুষদের ওপর কেয়ামত কায়েম হবে ক্যামতের যে ভয়াবহতা কোন ভঙ্গ করেছে জাতিতে মুসলিম নামে মাত্র মুসলিম ওদের উপর ক্যামত কায়ম হতে পারে কিন্তু যাদের ইমান রক্ষা করে আছে কিছুটা তাদের উপর ক্যামত কয়েম হবে না এই মানে হাদিস রয়েছে খুব আরামদায়ক বাতাস প্রবাহিত হবে আর তাতে প্রত্যেক মমিনের রুহগুলো কবজ হয়ে যাবে ইন্তেকাল করবে আর তারপরে শুধু কাফের বিদিন ইমান ভঙ্গকারী নামে মাত্র মুসলিম ওরা বাকি থেকে যাবে ওদের ওপর কেয়ামত কয়েক হবে তো ওই তাহলে ওই যে কেয়ামতের পূর্ব মুহূর্তে যে বাতাসটির কথা বলা হয়েছে সেটা আমর উল্লাহ এখানে বোঝানে সেটা হচ্ছে আমর জি মুসলিমের হাদিস রয়েছে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ জিগির করছে আল্লাহ জিগির করলে আল্লাহ শব্দের জিগির এখানে বুঝা হয়নি আল্লাহর নাম আমরা বলি না যে এলাকাতে আল্লাহর নাম লেনা লোক নেই তার মানে কি আল্লাহ আল্লাহ বল না বুঝা যে এলাকায় কোনো নামাজি লোক নেই এলাকায় কোনো দিনদার লোক নেই আল্লাহকে ভয় কর লোক নাই ঠিক না জি কিন্তু আল্লাহ করে এই দিয়ে মানুষকে গুমরা করেছে মুহূর্তে এক বাতাস পাঠাবে সেই বাতাসের সুগন্ধি হবে মৃগ নবির সুগন্ধি আতরের মতো যার অন্তরে হ্যাঁ অনুপরিমানিমান কি আছে পরিমানে এই হাওয়াতে সোমায় আবকা সেরার তারপরে জঘন্য লোকেরা নিকৃষ্ট লোকেরা শুধু অবশিষ্ট থেকে যাবে তাদের ওপর ক্যামত কায়ম হবে একেবারে সরিষা পরিমাণ অথবা দানা পরিমাণ ইমান মানে এই নাই যে যেতে মুসলমান হইলে শুধু ওর সরিষা পরিমাণ ইমান আছে না ইমান ভঙ্গ হয়ে গেলে জিরো একবার তাই না ঠিক না যার ইমান ভঙ্গ তার সরিষার পরিমাণ ইমান নেই জিরো একটা লোক পাঁচ অক্টো নামাজ পড়ছে আর কবরে সেচ করে অথবা বিশ্বাস করে যে অলিয়া ওলিয়া কবর থেকে দিতে পারে তোর ইমান আছে নাকি তো জিরো হয়ে গেছে তার এই জিনিসগুলোকে সব সময় নজরে রাখতে হবে জ্ঞান থাকতে হবে মেলা ভালো আমল করছেন কিন্তু ভালো আমল কে আপনি কি করছেন সে থেকে কেটে দিচ্ছেন গাছ কাটার মতো সবকিছু শেষ করে দিচ্ছেন আপনার ইমান ভঙ্গ করে দি নাজাদ প্রাপ্ত দল বা সাহায্য প্রাপ্ত দল তাদের নাম হচ্ছে আহলিসোন জামাহা বা আহলুসন্নাতে আহলুসন্নাথামা সেই দল হচ্ছে আহলিসওয়ালা অল জামা আর তারা হচ্ছে জামাতওয়ালা সুন্না কেন বলা হয়েছে এই জন্য বলা হয়েছে তার কথার ক্ষেত্রে তার কর্মের ক্ষেত্রে এবং তার অনুমোদনের ক্ষেত্রে অর্থাৎ রসুর সাল্লামের কথা কাজ অনুমোদন যারা মেনে চলে এর হচ্ছে আহ সুন্নওয়ালা সোনা হচ্ছে সেগুলি নবী সাল্লামের কথা কাজ আর অনুমোদন স্বীকৃতি নবীল করে যান তিনি নীরব থেকেছেন তার মানে অনুমতি পারমিশন পেয়েছেন তো এই এগুলি কে বলা হয় সোনা আর এগুলো যারা ফলো করে তাদেরকে কি বলা হয় তার তারা সোনাওয়ালা আহলুসন্না কেন বলা হয় কারণ এরা রসুল আদর্শের সাথে সম্পৃক্ত এজন্য জন্য এদেরকে কি বলা হয় সোনাওয়ালা বলা হয় এর বিপরীত হচ্ছে যারা বেদাতি বেদাতি তারা নবীর আদর্শের ওপর না যেমন কাদরিয়া মুরজিয়া জাহামিয়া রকম রাফেজা শিয়া খারিজি খারে চরমপন্থীরা এরকম বহু দল উপদল আশা এরা মাতুরি দিয়া আলোচনায় এগুলো আলোচনায় মতলা কয়েকজন একত্রিত হলে ওটাকে কি বলা হয় জামাত বলা হয় আপনার হয়েছেন জামাত এ শব্দটি ব্যবহার করি কোন ক্ষেত্রে এর প্রয়োগ এর প্রয়োগ যারা সব লোকেরা যারা সত্যের উপর একত্রিত হয়েছে আমরা একটি সত্য আদর্শের উপর একত্রিত प्रमाणित द्वारा प्रमाणित सत्य दिन एक जमतर प्रथम सारे लोककारा साहबाई करामगन एक जमत राम सहबाई कैराम जरा निषार অনুসরণ করেছে না যারা সত্যের অনুকূলে থাকে সত্যের পক্ষে থাকলে জমাত যদিও তুমি একাকি না কেন একাই কিন্তু তুমি সত্যের সাথে কোরআন এবং সন্ন্যার সাথে তুমি জামাত কিমান এখানে ইমানের ছয়টি স্তম্ভ উল্লেখ করেছেন এই দিয়ে শুরু করেছেন আহলে সৌতুল জামাতের আকিদা প্রথম আকিদা হচ্ছে ইমানের ক্ষেত্রে ইমানের পিলার হচ্ছে ছয়টি যা নবী করিম সাল্লামের সেই হাদিস তারা প্রমাণিত এবং আল্লাহর প্রতি ইমান তার ফেরেসাগরের প্রতি ইমান রব আলমিনে নাজল কিত কিতাব সমূহের আসমানী কিতাব প্রতি ইমান তার রসুলগরের প্রতি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 মানুষ মারা যাওয়ার পরে ও তো আছে নিয়ামত আল্লাহ পাচ্ছে এগুলো কিন্তু আমরা কোনো কিছু টের পাই না কে তাই না আখেরা তার আখেরা চলছে এখন দাফন করে না নাই করে আখেরা চলছে তার কিন্তু उल्लेख कर लेखक आखिर हाथ बहु स्तर रेकी गुणार ओन तरह पुल पारे शेष हे जाना अथवा जानना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 বিশ্বাস করেন বহুত্ববাদীরা কি বিশ্বাস করেনা আল্লাহকে হিন্দুরা বলছে অপর আল্লাহ বলছে না বলছে না ঠিক না কিন্তু অপর আল্লাহ বলে তো আর মুসলিম হওয়া যায় না শুধু অপর আল্লাহ বলছে আর বলছে আল্লাহ বলছে আর ওইদিকে নিক আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ করার জন্য চারটা দিক রয়েছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস প্রতি এক নম্বরে তহীদের রবু বিয়াতের সুরক্ষা তহীদের রবুবিয় হ্যাঁ বিআন মোহাম্মদ আল্লাহ